শেখ আহমেদ মুসাজের বাংলা গত ক্লাসে অধ্যায় দুই এর অন্তর্ভুক্ত প্রথম বিষয়ের আলোচনা শেষ হয়েছিল আজ আমরা অধ্যায় দুইয়ের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। দ্বিতীয় বিষয়টি হল শিরক আল উল হইয়াহ মুহাম্মদ আবদুল ওহ রাহুল্লাহ বলেছেন الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك قرب ولا نبي مرسل الله عبادته أنه قروه أنشت حقوق إذن الله سبحانه وتعالى شانتشتنا تا كنو فرشته لأونا كنو نبي وطب رسوله لأونا وطبا لكك سورة جينة نشر عياتي الليكورشن. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا আর এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেই রেখো না সুরা জিন আয়াত আঠারো ইনশাউল্লাহ সুরা জিনের এই আয়াত নিয়ে এই দার্সের শেষে আমরা আলোচনা করব। আল্লাহ সুবাহানহ আলা বলেন প্রত্যেক জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো সুরা নাহল ছত্রিশ আল্লাহর প্রেরিত সব নবী ও রাসুলের দাওয়াতে যে বিষয়টি সব ক্ষেত্রে এবং সব সময় উপস্থিত ছিল তা হল তাওহদ সুরান আহলের এই আয়াতে আল্লাহ সুবাহন ও তালা বলছেন ওল্লা ফি কুল্লি উম্মাতিন অর্থাৎ প্রত্যেক রসুল এই দাওয়া নিয়ে এসেছেন নবীর দাওয়ার ধরন এবং তাদের আনা শরিয়ার মধ্যে পার্থক্য ছিল যেমন অনেক নবী কথা বলা থেকে সিয়াম পালন করতেন অর্থাৎ তারা সিয়ামের অংশ হিসেবে কথা বলাও বন্ধ রাখতেন কিন্তু আমাদের শরিয়াতে মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের শরিয়াতে এমন করা বৈধ নয় কাজেই এমন নানা খুটিনাটি পার্থক্য ছিল তাদের সাথে কিন্তু মূল যে দাওয়া তাহিদের যে দাওয়া তা সব সময় ছিল এবং অপরিবর্তিত ছিল তাই এখানে লেখক শাইক মোহাম্মদ ইবন আবদুল্লাহ হাব বলেছেন যে মহান আল্লাহ সুবহান হওয়াত আলা কুফর এবং শিরকে সন্তুষ্ট নন আর যে বিষয় নিয়ে মহান আল্লাহ সন্তুষ্ট নন কোনো মুমিন কখনও তা নিয়ে সন্তুষ্ট হতে পারে না মুমিনের সন্তুষ্টি এবং অসন্তুষ্টি নির্ধারিত হবে মহান আল্লাহ সুবহান হওয়াত আল্লার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি অনুসারে একজন প্রকৃত মুমিন তাই ভালোবাসে যা মহান আল্লাহ সুবহান হমাত আলা ভালোবাসেন এবং সে এমন সব কিছুই ঘৃণা করে যা মহান আল্লাহ হসহান হওয়াত আলা ঘৃণা করেন যখন কে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করে তখন সেটাকে বলা হয় শিরকাল উল লোহা যদিও লেখকের যে বক্তব্য আমরা প্রথমে উদ্ধৃত করলাম সেখানে তিনি সরাসরি শিরকাল উলুহিয়া শব্দগুলো ব্যবহার করেননি কিন্তু স্পষ্টতই তিনি এখানে শির্ক বলতে শিরকাল উল উহিয়াকে বুঝিয়েছেন আল্লাহ সুহান সুরা সুয়ার সাতানব্বই নাম্বার আয়াতে বলেছেন তল্লাহি ইনকুন্নালফি দলে মুবিন আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম মহান আল্লাহ এই আয়াতে জাহান্নামবাসীদের কথোপকথন উদ্ধৃত করেছেন জাহান্নামবাসীরা এক পর্যায়ে বলবে আল্লাহর কসম আমরা সত্যই মহা এবং স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিলাম কেন তারা কথা বলবে আল্লাহ জল পরের আয়াতে আমাদের জানাচ্ছেন যে জাহান্নামবাসীরা বলবেন ইদনুসৌ কুমি রব্বিল আয়লামিন যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের রবের সমকক্ষ মনে করতাম অর্থাৎ তারা তাদের উপাসিত মিথ্যা ইলাহদের বলবে আমরা তোমাদের রব্বুল আয়ল সমকক্ষ হিসেবে গ্রহণ করেছিলাম এই আয়াতে যে যেসব জাহান্নামীদের কথা উঠে এসেছে তারা এটা মনে করত না যে তাদের মিথ্যা ইলাহারা স্রষ্টা রিজিকদাতা রক্ষাকর্তা জীবন ও মৃত্যুর মালিক হিসেবে মহান আল্লাহর সমকক্ষ বা তার রাজত্বের অংশীদার অর্থাৎ আল্লা রুবু বিয়ার ক্ষেত্রে শিরক করেনি তারা এসব প্রশ্নে আল্লাহ সুবাহ আয়লাকেই রব হিসেবে স্বীকার করত তারা শির্ক করেছিল উলুহিয়াতের প্রশ্নে ইবাদতের প্রশ্নে আর এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা এই আয়াতে ওই সব লোকদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্যকে অংশীদার করেছিল তারা আল্লাহর জন্য যে কাজ করত সেই কাজে অন্যদেরকে শরিক করত আল্লাহর প্রতি অনুগত্য সমর্পণ বিনয়াবনত হওয়া ভালোবাসা সিজদা এবং শেফায়াতের প্রশ্নে তারা আল্লাহর সাথে শির্ক করেছিল দুনিয়াতে সংঘটিত সবচেয়ে বড় বিপর্যয় হল শির্ক এটি সব জায়গা এবং সব যুগের ক্ষেত্রেই সত্য শির্ক হলো সবচেয়ে বড় জুল সবচেয়ে গুরুতর অজ্ঞতা শির্কের বিপরীত হলো তাও যা হলো ইনসাফ ও আদালের চূড়া সব জ্ঞান এবং শাস্ত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো তাও জ্ঞান আল্লাহ সুবাহন সুরানিসার আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করার গুণা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন সুরা নিসার একশো নম্বর আয়তে আল্লাহ সুবাহন আলা বলেছেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ان شاء الله তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্য সব যাকেই ক্ষমা করেন আল্লাহ কখনোই তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না সূরা নিসাতে আল্লাহ দুবারে কথা জানিয়ে দিয়েছেন তিনি সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করেন এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে চরমভাবে গুমরাহিতে পতিত হল সুরাত আর জুমার পঁয়ষট্টি এই কথাগুলো কার উদ্দেশ্যে বলা হয়েছে চিন্তা করুন আমাকে কিংবা আপনাকে না এই হুঁশিয়ারি দেয়া হয়েছে নবী সল্ল্লাহু আলিহিহাসাল্লামকে উদ্দেশ্য করে মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম সহ প্রত্যেক নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি তারা শির করে তাহলে তাদের সব আমল মুছে যাবে এবং তারা হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে আমি আর আপনি শির করলে তার পরিণতি কেমন হতে পারে তাও হি থাকা আবশ্যিক সুনানত্তির মিজিতে একটি সোহি হাদিসে এবং মুসলিমের একটি হাদিসে কিছু ভিন্ন শব্দে এসেছে যে আল্লাহ সুবাহ আলা বলছেন হেবনী আদম যতক্ষণ তুমি আমার কাছে দোয়া করবে এবং আমাকে স্মরণ করবে তুমি যা কিছু করেছো আমি তা ক্ষমা করে দেব আর এটি আমার জন্য কঠিন কিছু নয় হেবনী আদম যদি তোমার গুণাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী হও আমি তোমাকে ক্ষমা করে দেব। এবং এটি আমার জন্য কঠিন কিছু নয় হে বনি আদম তুমি যদি দুনিয়া ভর্তি ভুল অন্যায় এবং গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে বা কোনো কিছুকে শরিক করা ব্যতীত আমার মুখোমুখি হও তাহলে আমি তোমার জন্য আমার ক্ষমা নিয়ে আসব। আর তা আমার জন্য কঠিন কিছু নয় এটি একটি হাদিফে কুৎসি তাহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভারী যদি এক বিন্দুতাও হেদকে গুনার পাহাড়ের উপর রাখা হয় তাহলে সেই এক বিন্দুতাও হিদ পুরো পাহাড়কে মিটিয়ে দেবে মুছে দেবে সুনানতির মিজিতে আবু হরাই ইরালদি আল্লাহ আনহু থেকে আরেকটি হাদিফ বর্ণিত হয়েছে আল্লাহ সুবাহানহ তায়লা এই উম্মার এমন একজন ব্যক্তিকে জাহান নাম থেকে রক্ষা করবেন যে আল্লাহর সামনে এত পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে যে তার গুনার বর্ণনায় নিরানব্বইটি খাতা পূর্ণ হয়ে যাবে এই নিরানব্বইটি খাতার প্রতিটি হবে দৃষ্টিসীমানার ব্যাপ্তি পর্যন্ত বিস্তৃত মহান আল্লাহ এই ব্যক্তিকে প্রশ্ন করবেন ফেরেশ তারা কি তোমার ব্যাপারে ভুল কিছু বলেছে সে বলবে না সে তার গুণা স্বীকার করে নেবে আর তার গুণার ওজন তার নেক আমলের ওজনের চেয়ে অনেক বেশি হবে তারপর আল্লাহ সুহান হাত একটি চিরকুট আনতে বলবেন যেখানে তাহিদের কালেমা লে ইহ ইহ লেখা থাকবে আর তাহিদের কালেমা লেখা ছোটো এই চিরকুটের ওজন সে আদিগন্ত বিস্তৃত নিরানব্বইটি খাতার চেয়েও বেশি হবে তাওহিদের কালেমার ওজন সব কিছুর চেয়ে বেশি এই তাহিদ অনেক গুরুত্বপূর্ণ অনেক ভারী আর তাই আমরা তাহিদ অধ্যয়ন করি তাহিদ হলো সবচেয়ে উজ্জ্বলের চেয়ে উজ্জ্বল আর শির্ক সবচেয়ে কালো আল্লাহ সুবাহ বলেছেন নাকি তিনিই শ্রেষ্ঠ যিনি আত্মের আহ্বানে সারা দেন যখন সে তাকে ডাকে এবং দুঃখ কষ্ট দূর করেন আর তোমাদের পৃথিবীর উত্তরাধিকারী করেন আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি সুরান্নাম বাঁশ্টি আর কেউ কি এই কাজগুলো করতে পারবে এই প্রশ্নের উত্তর সবার জানা এটি একটি রেটোরিক্যাল প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে মহান আল্লাহ হসবাহন আহমদ আয়লা আসলে আমাদের উত্তরটি জানিয়ে দিচ্ছেন আল্লাহর কসম মহান আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই যে বিপর্যস্তকে বিপদ থেকে রক্ষা করতে পারে অনিষ্টকে দূর করতে পারে শুধুমাত্র আল্লাহ সুবাহানহ তা আয়লাই পারেন সবচেয়ে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ের পদধ্বনি কে শুনতে পারে শুধু আল্লাহই পারেন তাওহিদ হল শুধু আল্লাহর কাছে যাওয়া শুধু আল্লাহর কাছে দোয় করা সোহাবিবন আব্বাস আল্লাহ আইনহু যখন ছোট ছিলেন তখন নবী সাল্লু আলহিহাসাল্লাম তাকে শিখিয়েছিলেন যদি সমস্ত দুনিয়া তোমার বিরুদ্ধে এমন কিছু করার জন্য একত্রিত হয় যা আল্লাহ তোমার তকদিরে লেখেন নি তাহলে তারা তা করতে সক্ষম হবে না আর যা তোমার জন্য আল্লাহ সুবাহ হায়লা নির্ধারিত করেননি এমন কোনো কিছু তোমার সাথে কিংবা তোমার বিরুদ্ধে হবে না যদি সমগ্র বিশ্ব তোমার বিরুদ্ধে একত্রিত হয় তবুও না এই বিশ্বাস থাকার নাম হলো তাওহিদ এইটুকু জানা যথেষ্ট যে প্রত্যেক মমিনের অন্তরে শির্কের ভয় আছে তাওহিদ এতটাই গুরুত্বপূর্ণ মূর্তি ধ্বংসকারী যে মহান ব্যক্তির পথকে আমরা মিল্লাতু ইব্রাহিম বলি তিনিও শির্কের ভয় করেছিলেন মহান আল্লাহ আমাদের কোরআনে জানিয়ে দিয়েছেন وَإِذَا قَالَ إِبْرَاهِيمُ رَبِّ جَعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَجْنُبْنِي وَبَنِيَّا أَن نَعْبُدَ الْأَصْنَامِ ارشورون کرو جا کن ابراهیم بولو هي اما رب اپنی شوهر کنی راپاد کردن يبون اما که يبون اما شنطان درکه مرتبوجه ته که دوره رکن ابراهیم علیه السلام شرب ته که باچته اللار کچه دعا کردن انه هو لن ابراهیم ইব্রাহিম আত্মাইমি বলেছেন যদি তাওহিদ পুনর্জীবিতকারী ইব্রাহিম আলহিসআাল্লা সালাম নিজের ব্যাপারে শির্কের ভয় করে থাকেন এবং এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আর কে এমন আছে যে শির্ক থেকে নিজেকে নিরাপদ ভাবতে পারে আমি আপনাদের আল্লাহর নামে জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে কয়জন শিরক আল লোহিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন ইয়াকুব আলহিসআাল্লা সাল্লাম মৃত্যুসজ্জায় তার বংশধরদের নিয়ে সংকিত ছিলেন আল্লাহ সুবাহ মহম্মদ আয়লা সেটাও আমাদের জানিয়েছেন قم كنتم شهداء اذا حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله ابايك ابراهيم واسماعيل واسحاق اله واحد ونحن له مسلمون তোমরা কি সেই সময় তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল আমার পরে তোমরা কার উপাসনা করবে পুত্রগণ উত্তর দিয়েছিল আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব। তিনি অদিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত মৃত্যুসজ্জায় ইয়াকুব আলহিস্লা তার সন্তানদের প্রশ্ন করেছিলেন আমার পর তোমরা কার ইবাদত করবে মানুষ তার মৃত্যুসজ্জায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর বিষয়গুলো নিয়ে কথা বলে চিন্তা করুন ইয়াকুব একজন রেসুল এবং মৃত্যুসজ্জায় তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তার সন্তানেরা তাহিদের উপর থাকবে কিনা তার সন্তানেরা জবাব দিল পুত্রগণ উত্তর দিয়েছিল আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব। যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত এই জবাব শুনে ইয়াকুব আলহ সালাতসাল্লাম প্রশান্ত হলেন মৃত্যুসজ্জায় এই ছিল তার শেষ চাওয়া তাও হিদ এতটাই গুরুত্বপূর্ণ শির্কের বিভিন্ন ধরণ আছে আল্লাহ সুবাহনতা আল্লাহ রুবু বিয়ার ক্ষেত্রেও শির্ক হতে পারে আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রেও শির্ক হতে পারে আবার শির্ক হতে পারে উলুহিয়াতের ক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ আব্রাহিম্লাহ এর সময়কালে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ইবাদাতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করার বিষয়টি সম্ভবত এ কারণে তিনি উসুল সালাসা কিতাবের দ্বিতীয় অধ্যায়ে বিশেষভাবে শির্ক আল উলুহিয়া নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন এ ক্ষেত্রে শির্ক মানে হলো শিরকাল উল্লুহিয়া ইবাদত হতে হবে কেবল আল্লাহ সুবাহ আল্লাহরই জন্য এই বায়দাত হতে পারে অন্তরের মাধ্যমে মুখের উচ্চারণের মাধ্যমে অথবা আমলের মাধ্যমে এই সব ক্ষেত্রে ইবাদত হতে হবে এক আল্লাহরই জন্য ইবাদতের কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যে নির্ধারিত করে সে শির্ক আকবরে পতিত হয়েছে এখন আমরা শিরকাল উলুহয়া নিয়ে আলোচনা করব। এই ধরনের শির্ককে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগটি হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা ধরুন কেউ মনে করে যে আল্লাহ ইবাদতের যোগ্য সত্তা আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু সে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে সে আল্লাহর সাথে কাউকে শরিক করে যেমন খ্রিস্টানরা বলে ইসা আল্লাহ ইসালাতাল্লাম হলেন আল্লাহর পুত্র নাউতুবুল্লাহমিন আলিক এটি শির্ক এমন কাজ যে করবে সে শির্ক করল এই শির্কের বিষয়টি সহজ সরল এবং উম্মার সবাই এ বিষয়টিকে স্পষ্টভাবে শিল্ক হিসেবে জানে এটা হলো শিরক আলু লুহিয়ার প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হল ইবাদতের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নির্ধারণ করা এই ধরনের শিল্পের ব্যাপারটা কিছুটা জটিল এই শিল্পের বিস্তারিত ব্যাখ্যা এবং খুঁটিনাটির ক্ষেত্রে উম্মার অনেকে সমস্যাজনক অবস্থায় পড়েছেন সহজভাবে এই ধরনের শিল্প হল ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নির্ধারিত করা যেমন কারো অন্তরের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্য কারও ইবাদত করে অথবা কেউ তার কথার বা তার অর্থের অথবা তার ইবাদতের আমলের কিছু অংশ আল্লাহ সুবাহ আহম তাল্লা ব্যতীত অন্য কারো জন্য করল এটি বিভিন্নভাবে হতে পারে এখানে আমরা কিছু উদাহরণ দিতে পারি যাতে বিষয়টি সঠিকভাবে বুঝতে পারা যায় দোয়া তল্লবের ক্ষেত্রে শির্ক প্রথম উদাহরণ হল দুয়ার ক্ষেত্রে শির্ক দোয়া হলো আল্লাহর কাছে চাওয়া যখন বান্দা সরাসরি আল্লাহর কাছে চায় তখন সেটাকে বলা হয় দোয়া আতব মহান আল্লাহ সুবহান আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির শাই কাজেই দুয়া আতব হলো যখন বান্দা সরাসরি আল্লাহর কাছে কিছু চায় এবং সেটা মুখে উচ্চারণ করে আল্লাহ সুবহানহমত আল্লা বলেছেন আর মসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে দেখো না সুরা জিন আঠারো এই আয়াতটি লেখক শুরুতে উল্লেখ করেছিলেন এবং সামনে এ নিয়ে আমরা আরো আলোচনা করব। আমরা কল্যাণকর যা কিছু চাই তা পাবার এবং অনিষ্ট থেকে নিজেদের রক্ষা করার সবচেয়ে বড় উপায় হলো দুয়াত আর দুয়ার ক্ষেত্রে যে আল্লাহর কাছে চায় না সে অবধারিতভাবেই সৃষ্টির কাছে চায় রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন অর্থাৎ দুয়া হল ইবায়দ দু এতই গুরুত্বপূর্ণ যে রসুলুল্লাহ এখানে আল ইবায়দা বলেছেন যেন দুয়াই হল সব ইবায়দ দু গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এভাবে বলেছেন ইবনু আব্বাস রাহু আইনহুকে রসুল্লাহ সল্ল আলিহাস্লাম বলেছেন যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে একজন শিশুকে তাহীদের উপর বড় করার জন্য তিনি সল্লু আলিহাস্লাম এই শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবাহ আলা বলেছেন ফদা রকিবু ফিল তারা যখন নৌজানে আরোহণ করে তখন বিশুদ্ধ অন্তঃকরণে একনিষ্ঠ হয়ে তারা আল্লাহকে ডাকে অতপর তিনি যখন তাদেরকে নিরাপদে স্থলে পৌঁছে দেন তখন তারা শিরকে লিপ্ত হয় আগেকার যুগে জাহাজ চেপে সমুদ্র পাড়ি দেওয়া দুঃস্বপ্নের মতো ছিল তখনকার জাহাজগুলো আজকের মতো এত শক্তপোক্ত ছিল না বাতাসে স্রোতে থরথর করে জাহাজ কাঁপত উল্টে যাওয়ার কিংবা ডুবে যাওয়ার উপক্রম হতো এমন অবস্থায় সে সময় মুশরিকরা এক মনে মহান আল্লাহকে রাখত তার কাছে দোয়া করত শুধু তাকেই রক্ষাকর্তা মনে করে তারই কাছে চাইত তারা মুশরিক ছিল কিন্তু সমুদ্রে মৃত্যুর সম্মুখীন হলে তারা শিখ ভুলে এক মনে আল্লাহকে রাখত মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতেন যদিও তিনি তার পরিপূর্ণ এলমে জানেন যে বিপদ থেকে বাঁচার পর তীরে পৌঁছানোর পর এ মুশ্রিকরা আবার ওই বায়দাতে আল্লাহর সাথে অন্যদের শরিক করবে কথা জানা সত্ত্বেও তাদের শির্কযুক্ত দুয়ার জবাব মোহান আল্লাহ রব্বুল আলমিন দিতেন বিপদের মুহূর্তে তারা তাদের ইমান ও তাওহিদকে শির্ক থেকে মুক্ত করেছিল যদিও এটা ছিল সাময়িক তবু আল্লাহ তাদের দোয়ায় সাড়া দিতেন তাহলে তিনি কি আপনার দোয়ায় সাড়া দিবেন না যখন আপনার মেয়াদ সঠিক হবে যখন আপনি সাময়িকভাবে না বরং আপনার সারা জীবন তাহিদ আঁকড়ে ধরে থাকবেন তখন তুমি কি আপনার দুয়াতে ছাড়া দিবেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তাদউ মিন দুনি আল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়ুদুরকা ফা ইন ফআলতা ফা ইননাকা ইযাম মিন আয-যালিমিন আর আল্লাহ ছাড়া এমন কিছুকে দেখো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না অতএব তুমি আল্লাহ সুবহনতালা তার নবীকে বলছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে না ডাকতে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ তাদের সর্বনিকৃষ্ট বলেছেন আল্লাহ সুবাহন আল্লাহ বলেন তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কি দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না আর তারা তাদের ডাকা ডাকি সম্পর্কে উদাসীন ডুয়ার ক্ষেত্রে শিরকের চারটি ধরণ বা উদাহরণ আছে প্রথমটি হলো সৃষ্টির কাছে এমন কিছু চাওয়া যাকে কেবল আল্লাহ সুবহান হওয়া তালেরই তেয়ারিখতিয়ার রয়েছে এটি কুফরে আকবর সৃষ্টির কাছে এভাবে চাওয়া বিভিন্নভাবে হতে পারে জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির কাছে হতে পারে কোনো রসুলের কাছেও হতে পারে এমন কোনো ব্যক্তির কাছে হতে পারে যার ব্যাপারে মানুষ মনে করে যে সে আল্লাহর ওয়ালি অথবা কোন রাজা বাদশাহ বা জিনের কাছেও হতে পারে কারো সুস্থতার জন্য কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া করা স্পষ্টতই শির্খ আকবর শত্রুর বিরুদ্ধে বিজয় কোন বিপর্যয় থেকে মুক্তি দৃষ্টির জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া শির্ক আকবর একইভাবে অন্য যে কোনো কিছু যা কেবল মহান আল্লাহ আসবানহ তাহলেই করার ক্ষমতা রাখেন তা অন্য কারও কাছে চাওয়া শির্ক আকবর যে এমন করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ সে বিশ্বাস করে যে ক্ষমতাগুলো কেবল আল্লাহ সুবাহান হওয়া তালার জন্যই নির্ধারিত সেগুলো সৃষ্টিরও রয়েছে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ সেই বায়দাতের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নির্ধারণ করেছে দুয়ার ক্ষেত্রে শিরের প্রথম প্রকার হলো এভাবে জীবিত কারো কাছে চাওয়া দ্বিতীয় প্রকার হলো মৃত কারো কাছে চাওয়া এই মৃত ব্যক্তি হতে পারে কোনো ওয়ালিক অথবা অন্য যে কেউ তৃতীয় প্রকার হলো এমন কারো কাছে চাওয়া যে ওই স্থানে অনুপস্থিত অথচ যে দোয়া করেছে সে বিশ্বাস করেছে ওই ব্যক্তি কোনোভাবে তার অবস্থান জানে সে তাকে সাহায্য করতে সক্ষম যে ব্যক্তি অনুপস্থিত যে মৃত সে কিভাবে শুনবে কিভাবে জানবে সে কিভাবে সাহায্য করবে যে এমন কারো কাছে চায় সে শির্ক আকবর করেছে চতুর্থ প্রকার হলো আল্লাহ এবং বান্দার দুয়ের মধ্যে মধ্যস্থতাকারী বসানো ওয়াসিলা বসানো এমন মনে করা যে বান্দা সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়ার উত্তর আল্লাহ দেবেন না তাই বান্দা এবং আল্লাহর মাঝে একজন ওয়াসিলা একজন মধ্যস্থতাকারী লাগবে এটিও শির্ক আকবর এবং মক্কার কুরাইশদের শীত ছিল এই প্রকারের কুরাইশরা দাবি করেছিল তারা যেসব মূর্তির ইবাদত করত তারা আগে নেক বান্দা ছিল আর এরা হলো আল্লাহ এবং কুরাইশদের মুশ্রিকদের মধ্যে মধ্যস্থতাকারী এই মূর্তিগুলোর ইবাদত করে কুরাইশ আসলে এই বান্দাদের মাধ্যমে আল্লাহর কাছে তাদের দোয়া পৌঁছাচ্ছে তারা আসলে আল্লাহর কাছেই চায় আর এই মূর্তিগুলো আল্লাহ এবং তাদের মাঝে মধ্যস্থতাকারী দুঃখজনকভাবে এই উম্মার মধ্যেও এই বিষয়টি প্রচলিত আছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই আমি যখন ছোট ছিলাম তখন আমরা মদিনাতে থাকতাম তখন হারাম শরীফ পরিষ্কার করার দায়িত্ব বিভিন্ন কোম্পানিকে দেওয়া হতো এমন ত্রিশ চল্লিশ জন মানুষ ছিলেন যারা হারাম পরিষ্কার করার জন্য কাজ করতেন এদের মধ্যে এক জনের কথা আমার আজও মনে আছে মানুষটি ছিলেন ইয়ে মেনের কিছুটা খোরা ছিলেন আমি হারামে বসে কুরআন হিফ করতাম এই সময় লোকটি এসে মাঝে মধ্যে আমার বাবার সাথে কথা বলতো। আমার বাবা জিজ্ঞেস করেছিলেন তিনি হারামে ঠিক কোন জায়গায় পরিষ্কার করার দায়িত্বে আছেন এই মানুষটি নবী সাল্ল আলি ওয়া্লামের হুজরা পরিষ্কার করার দায়িত্বে ছিলেন নবী সাল্লাহ আলি আসাল্লামের হুজরা এর যে পিতলের দরজা আছে সেটার ভেতরে পরিষ্কার করার দায়িত্ব ওনার ছিল আমার আজও মনে আছে এই মানুষটি আমার বাবাকে বলতো কিভাবে হুজুরা পরিষ্কার করার সময় তাকে কিভাবে সেখান থেকে অসংখ্য চিরকুট এবং কাগজ পরিষ্কার করতে হতো এত কাগজ হতো যে কয়েকটা ব্যাগ ভরে যেত এই কাগজে কি লেখা থাকতো মানুষ এসব কাগজে রসুল্লাহ সালুআসাল্লামকে উদ্দেশ্য করে চিঠি লিখতো তার কাছে দোয়া করত এবং চিঠির সাথে তাদের নিজেদের নিজের সন্তানদের ছবি লাগিয়ে দিত অনেকে নিজের মেয়ের ছবি দিয়ে চিঠি লিখত নবী সালস যেন তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন এই দোয়া করা হচ্ছে রসুল্লিহিসাল্লামের কাছে এবং নিঃসন্দেহে এটি শিরকে আকবর মোহনাল সুবাহ বলেছেন ما نعبدهم الا ليقربونا الى الله زلفا ان الله يحكم بينهم في ما هم فيه يختلفون ان الله لا يهدي من هو كاذب كفار জেনে রাখো আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত অনুহত আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে সুরাজ জুমার তিন এই বায়দাত এবং আনুগত্য কেবল আল্লাহ সুবাহনাত্লা জন্য আল্লাহ চান যে এই বায়দাত এবং আনুগত্য বিশুদ্ধ হবে শির্ক থেকে মুক্ত হবে কোরআনে আল্লাহ সুবাহান্লাহ ওই সব মানুষদের কথা উদ্ধৃত করেছেন যারা বলে আমরা শুধু আল্লাহ ব্যতীত অন্যান্যদের আউলিয়া হিসেবে গ্রহণ করি যাতে করে তাদের মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি তারা আল্লাহ ব্যতীত অন্যদের আউলিয়া হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ নৈকট্য অর্জনের জন্য কিন্তু তবুও আল্লাহ একে বৈধতা দেননি তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে এই কাজ হচ্ছে শির্ক এবং তিনি শির্কের গুণা কখনো ক্ষমা করবেন না এটা ছিল কুরাইশদের শির্ক কিন্তু আজকের অনেক শিয়া সুফি এবং সাধারণ অজ্ঞ মানুষ তাদের ইমামদের কাছে কিংবা কথিত আউলিয়াদের কাছে কিংবা কবরবাসীদের কাছে দোয়া করে দোয়া ভালোবাসা এবং আসার ক্ষেত্রে তাদেরকে আল্লাহর সাথে শরিক করে দুঃখজনকভাবে এদের অনেকের চেয়ে পুরাইশদের মুশ্রিকদের শির কম গুরুতর ছিল দুয়া আল ইবায়দাতের ক্ষেত্রে শির্ক শিরক আল উল দ্বিতীয় এই শ্রেণী হলো দোয়া আল ইবায়দা এর বিভিন্ন ধরন আছে দুয়া তলাব হল সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়া এবং মুখে উচ্চারণ করা যেমন কেউ বলল হে আল্লাহ আমাকে মাফ করে দিন হে আল্লাহ আমাকে সুখী করে দিন আমাকে অমুক জিনিসটি দিন আমাকে অমুক কষ্ট থেকে মুক্তি দিন ইত্যাদি এটি হলো দোয়া তলাব। আল্লাহর প্রতি ইবাদতের বাকি যত প্রকার আছে তার সব কিছু দোয়া আল ইবায়দের অন্তর্ভুক্ত উল্লামাদের কিতাবে আপনারা এই পরিভাষাগুলো পাবেন দুয়া তলেব ছাড়া আল্লাহর প্রতি ইবাদতের অন্য সকল প্রকার দু আল ইবায়দার অন্তর্ভুক্ত অন্তরের ইবাদা মুখের উচ্চারণ ইবাদতের আমল আল্লাহর প্রতি ভয় আশা ভালোবাসা সলেত সিয়াম কোরবানি কোরআন তিলাওয়াত করা আল্লাহর প্রশংসা করা এই সবই হল দোয়া আল ইবাদাতের অন্তর্ভুক্ত একটি প্রশ্ন আসতে পারে এগুলোকে দোয়ায় বলার কারণ কি। কারণ হলো এই বাদতগুলোর মাধ্যমে বান্দা আসলে আল্লাহর কাছে কিছু না কিছু চাইছে তারা দোয়ায় তলাবের মতো করে সরাসরি চাইছে না কিন্তু এই বাদতগুলো করার মাধ্যমে মানুষ হয় আল্লাহর কাছে পুরস্কার চাচ্ছে বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাচ্ছে সরাসরি না চাইলেও এই বাদত করার সময় সে আল্লাহর কাছে ক্ষমা অথবা পুরস্কার চাচ্ছে দোয়ায় তলাব হলো মানুষ যখন আল্লাহর কাছে কিছু চায় দোয়া আলিবাদা হলো যখন মানুষ জাহান্নামের শাস্তির ভয়ে কিংবা জান্নাতের আশায় সলাত আদায় করে দোয়া তলায় হলো মানুষ যখন দোয়া করার জন্য দু হাত তুলে দোয়া আলিবাদাত হল বাকি সব ধরনেরই বাদা এখন আমরা দোয়া আলিবাদার কিছু প্রকার নিয়ে আলোচনা করব প্রথম প্রকার হলো নিয়াতের শির্ক মোহন আল্লাহ সুবহান হাত আলিয়া বলেন মেন ক্যান আই ইউ রিদ উল ফিহা যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না সুরাহুদ পনেরো এ ধরনের শির্ক মুনাফিকদের মধ্যে পাওয়া যায় আমরা এখানে ছোট নিফাকের কথা বলছি না বড় নিফাঁকের কথা বলছি অর্থাৎ ওই মানুষের নিফাক যাদেরকে জনসম্মুখে বা বাহ্যিকভাবে মুসলিম মনে হয় কিন্তু তাদের অন্তরে কোনো ইসলাম নেই এ ধরনের মানুষের যে নিফাক তা হলো বড় নিফাক ইমানের মৌলিক বিষয়ের ব্যাপারে তারা মুনাফিক আমরা ওই নিফাকের কথা বলছি না যা অনেক তুলনামূলক ছোট কিছু বিষয়ে অনেক মুমিনের মধ্যে থাকে এখানে নিফাক বলতে আমরা ওই নিফাক বোঝাচ্ছি যা কুফর। এ ধরনের মুনাফিকদের ব্যাপারে মহান আল্লাহ সুবাহ হওয়াতলা বলেন قالوا آمنا واذا خلو الى شياطينهم قالوا اننا معكم انما نحن مستهزون আর <تصفيق> যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী সূরা আল বক্বারা 14 ওই ধরনের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে নিফাক করে এদের অনেকের মধ্যে হয়তো ছোট নিফাকের বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে যেমন মিথ্যা বলা আমানতের খেয়ানত করা একইভাবে এই ধরনের মুনাফিকদের অনেকে নিয়াতের ক্ষেত্রে শিরকের পাশাপাশি ইবাদতের খুঁটিনাটির ক্ষেত্রেও শির করতে পারে যেমন মোহনাল্লাহ সুবাহনতলা বলেছেন ইল্লা নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনি তাদেরকে ধোকায় ফেলেন আর যখন তারা সোলাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকেদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে সুরা নিসা একশো তারা যখন সল্যাতের জন্য দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় এবং তা মানুষ দেখতে পায় মানুষের চোখে পড়ে এরা হলো ওই ধরনের মানুষ যাদের মধ্যে শির্ক এবং নিফাকের মিশ্রণ ঘটেছে তাদের মধ্যে শির্ক আছে কিন্তু সেই শির্কের মধ্যে বড় নিফাকের বৈশিষ্ট্যও আছে এটা হলো নিয়াতের শির্কের ব্যাপারে সাধারণ বক্তব্য তবে এখানে কিছু বিষয় জানা এবং লক্ষ্য করা প্রয়োজন যেমন এমন অনেক মুসলিম আছে যারা তাওদে বিশ্বাসী তারা আল্লাহর জন্য কিছু আমল করে থাকে কিন্তু এই আমলের জন্য সে দুনিয়াবি কিছু প্রতিদান বা পুরস্কার আশা করে সেটা হতে পারে সম্পদ নিরাপত্তা সুখ কিংবা সন্তানের আরোগ্য এটা হলো তার উদ্দেশ্য সে ইবাদত করছে আল্লাহর জন্য এটা ঠিক আছে কিন্তু সে মাধ্যমে শুধু আখিরাতের পুরস্কার চায় না সে দুনিয়া বি কিছুও চায় এমন ব্যক্তির ক্ষেত্রে হুকুম হলো সে দুনিয়ার জীবনে পুরস্কার এবং স্বভাব পাবে সে আল্লাহর কাছে দুনিয়ার কিছু চায় যে আখিরাতের পুরস্কারের তুলনায় অতি নগণ্য এই নগণ্য পুরস্কার তাকে দুনিয়াতে দেয়া হবে যেহেতু সে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করেনি তাই সে মুসলিম হিসেবে গণ্য হবে সে শির করেনি তার ইবাদত সম্পূর্ণভাবেই আল্লাহর জন্য ছিল কিন্তু আখিরাতের পুরস্কারের বদলে সে দুনিয়ার কিছুও চেয়েছে সে চেয়েছে দুনিয়াতে তার নেক আমলের পুরো ফল পেতে আরেক ধরনের মানুষ আছে এদের অবস্থা আরও খারাপ এ ধরনের মানুষ ইবাদত করে কিন্তু এর পিছনে উদ্দেশ্য থাকে রিয়া অর্থাৎ সে দুনিয়া কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা ইবাদত করে না সে ইবাদত করে নিজেকে নেকার পর হেসগার মানুষ হিসেবে জাহির করার জন্য এটি শির্কাল আসগর অর্থাৎ ছোট শির্ক তৃতীয় আরেক ধরনের ব্যক্তি আছে যারা ইবাদত করে সম্পদ আর লাভের জন্য যেমন তারা কারোর জন্য বদলি হজ করে টাকা কামানোর জন্য অথবা কেউ এক অঞ্চল থেকে গিয়ে আরেক অঞ্চলে বসবাস করে কিন্তু সেটা করে কোনো নারীকে বিয়ে করার জন্য এই ধরনের লোক দ্বিতীয় শ্রেণীর লোকদের চেয়ে কিছুটা বুদ্ধিমান কারণ তারা কমপক্ষে এর মাধ্যমে দুনিয়া কামাচ্ছে তবে দিন শেষে এটিও শির্কে আসগর বা ছোট শির্ক এ ধরনের লোক দুনিয়াতে তাদের কাজের পুরস্কার পেয়ে যাবে চতুর্থ প্রকার হল এমন কেউ যে আন্তরিকভাবে আল্লাহর জন্য আমল করে তার আমলে ত্রুটি থাকে না কিন্তু তার অবস্থা এমন যে সে বড় শির্কের মধ্যে আছে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে সে ধরুন কোনো ব্যক্তি মনে করে ইসা আলাই সালাত সাল্লাম আল্লাহর পুত্র মিন আলিক সে আন্তরিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য সদায়কা করে অথবা অন্য কোনো ভালো আমল করে কিন্তু একই সাথে সে এমন বিশ্বাসও রাখে এ ব্যক্তি শির্খ আকবরের মধ্যে রয়েছে আর একটি উদাহরণ হলো ঐসব লোকেরা যারা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে আর তারপর তার আল্লাহ সন্তুষ্টির জন্য ছোট কোনো নেকে আমল করেছে এরকম ক্ষেত্রে তারা হয়তো দুনিয়ার সম্পদ সন্তান খ্যাতি বা সুখী জীবনের মাধ্যমে পুরস্কার পাবে কিন্তু আখিরাতে তাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই থাকবে না প্রকার হলো ওই ধরনের মানুষ যারা আখিরাতের জন্য সলোদ জাকাত এবং হজ আদায় করে কিন্তু পাশাপাশি সে কিছু আমল করে দুনিয়ার জন্য যেমন সে নিজেকে জাহির করার জন্য কিছু আমল করে এটিও এক ধরনের ছোট শিল্ক এ ব্যক্তির ফয়সালা নির্ভর করবে তার আমল এবং গুনার হিসাবের উপর গত দর্শে আমরা ছোট এবং বড়ো শিল্পের মধ্যেওকার পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম দরকার হলে আমরা তা আবার দেখে নিতে পারি সহজ ভাষায় এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো, যার মধ্যে শির্ক একবার বা বড়ো শির্ক আছে সে তার দিনকে ধ্বংস করে ফেলেছে এবং সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে আর একজন মুমিন যখন শিরকে আসগর বা ছোট শির করে তখন সেটা নেক আমলকে ধ্বংস করে ফেলে কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যায় না সে মমিনই থাকে অর্থাৎ বড় শির্ক মানুষের দিন ধ্বংস করে ফেলে আর ছোট শির্ক আমল নষ্ট করে আর এক প্রকারের শির্ক হল ভালোবাসার শির্ক মহান আল্লাহ সুবাহন আলা বলেন নাসি আন্দা আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মত করে ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর সুরা বাকারা ইবনুজাইদ এই আয়তের ব্যাপারে বলেছেন এরা হলো মুশ্রিকিন যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছিল এবং তাদেরকে আল্লাহর সমান ভালোবেসেছিল ভালোবাসা বিভিন্ন ধরন হতে পারে এ বিষয়টি খেয়াল করা জরুরি মাহাব্বা ওয়াজিবা হলো আবশ্যক ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা রসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়া্লামের জন্য ভালোবাসা যা কিছু আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ভালোবাসেন সে সব কিছুই ভালোবাসা এটি হলো মাহাব্বা ওয়াজ এটি হলো আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা যা মুমিনদের মধ্যে থাকা আবশ্যিক যেমন ধরুন উসুলুসাল্লা লেখক বলেছেন আল্লাহ শিরক অপছন্দ করেন এর তাৎপর্য হল যেহেতু আল্লাহ শিরক অপছন্দ করেন তাই একজন মুমিন হিসেবে আমাকে ও তা অপছন্দ করতে হবে এবং তা থেকে দূরে থাকতে হবে ভালোবাসার দ্বিতীয় প্রকার হলো মাহাব্যতা বিজ্ঞা স্বাভাবিক ভালোবাসা যেমন ধরুন ক্ষুধার্ত ব্যক্তি খেতে ভালোবাসে কৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করতে ভালোবাসে এই ধরনের ভালোবাসা বৈধ তবে খেয়াল রাখতে হবে এই ধরনের ভালোবাসা যেন ভালোবাসার বস্তুকে মহিমান্বিত করা এবং এর প্রতি বিনয়াবনত হওয়া এবং একে আল্লাহর প্রতি ভালোবাসা সমান বা উপরে স্থান দেওয়ার দিকে না নিয়ে যায় অর্থাৎ এই ধরনের ভালোবাসা বৈধ কিন্তু সীমার মধ্যে ভালোবাসার তৃতীয় প্রকার হলো মাহাব্বা রহমা বা ইশফাক এটা হলো দয়া সহমর্মিতা এবং সহানুভূতি জাত ভালোবাসা যেমন সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা ইত্যাদি এই ধরনের ভালোবাসা বৈধ তবে খেয়াল রাখতে হবে তা যেন আল্লাহর প্রতি ভালোবাসার সমান না হয় এবং তার চেয়ে বেশি না হয় যদি বৈধ ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় যে তা আল্লাহর প্রতি ভালোবাসার সমান হয়ে গেছে তার চেয়েও বেশি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কোরআনের এই আয়াত প্রযোজ্য হবে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 বলো তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল এবং তার পথে জিহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়ত করেন না সুরাতও বা চব্বিশ ভালোবাসার পরবর্তী পর্যায় হলো মাহাব্বা উনস এটি হলো সৌহার্দ্য এবং সদভাবের ভালোবাসা যেমন দুজন মুসলিম ভাই পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে একই সাথে তাদের মধ্যে কিছু যৌথ স্বার্থ বা আগ্রহের জায়গাও আছে যেমন তারা দুজনেই হয়তো ইলম অর্জনে আগ্রহী অথবা তারা একসাথে সফর করে অথবা তারা একসাথে ব্যবসা করে ইত্যাদি এ ধরনের ভালোবাসাও বৈধ তাহলে এখন পর্যন্ত আমরা চার ধরনের ভালোবাসার কথা বললাম প্রথম প্রকারের ভালোবাসা আবশ্যিক যা প্রত্যেক মুসলিমের মধ্যে থাকতেই হবে পরে তিন প্রকারের ভালোবাসা বৈধ এ ধরনের ভালোবাসা থাকাকে শীর্ষ গণ্য করা হয় না তবে এই ভালোবাসা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে এ ধরনের ভালোবাসা বৈধ যতক্ষণ তা আল্লাহর জন্য ভালোবাসার সমান না হয় অথবা তার চেয়ে বেশি না হয় যেমন নবী সাল্লু আলিমুসাল্লাম মিষ্টি ভালোবাসতেন তিনি মধু এবং সুগন্ধি ভালোবাসতেন তিনি তার স্ত্রীদের ভালোবাসতেন তিনি তার সোহাবিদের ভালোবাসতেন এবং সোহাবিদের মধ্য থেকে আবু বক্কর সিদ্দিক আল্লাহ আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ভালোবাসার পঞ্চম প্রকার হলো মাহাব্বাশীর কিয়া এমন ভালোবাসা যা শির্ক এমন ধরনের ভালোবাসা যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত যে ভালোবাসা শুধু আল্লাহর জন্য নির্ধারিত তা যদি অন্য কোনো কিছুর জন্য হয় তাহলে সেটা বড় শির্ক হবে এমন শির্ক যা আল্লাহ ক্ষমা করবেন না এটি হল এমন ভালোবাসা যার মধ্যে আত্মসমর্পণ বিনয় আবনত হওয়া মহিমান্বিত হওয়া এই বিষয়গুলো লুকিয়ে আছে এই ধরনের ভালোবাসা ইবাদতের অংশ এবং এই ধরনের ভালোবাসা এক আল্লাহর জন্য নির্ধারিত যে এই ধরনের ভালোবাসা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয় সে শির্ক করে মোহনাল্লাহ সুবাহনত আলা বলেন আর মানুষের মধ্যে এমনও আছে যার আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর সুর আল বাকার ১৬৫। পঁয়ষট্টি সংক্ষেপে বলা যায় মাহাব্যাসের কিয়া হলো এমন ভালোবাসা যা পূর্ণ আনুগত্য সমর্পণ আন্তরিকতা কোরবানি দাবি করে এটি হলো ওই ধরনের ভালোবাসা যাকে কেবল আল্লাহর জন্য নির্ধারিত মক্কার মুশরিকরা তাদের উপাস্যিত মূর্তিগুলোর প্রতি এই ধরনের ভালোবাসা রাখত